রহমান রহিমিজ্লাহিহ্মানি هل في ذلك قسم الذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد ফিরউ নদী চল বিল ফ র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 ক্যবলুক্রিমুচনলি ও কু লু রসঅুইন হুবং জ ক্য ইুখিল অর্মুদ্য দজু কম সজীম ইজহ ই করু ইহুক্রুয়ল নি কদম চুহয়ি সয়ৌম ইয়ুঁ আবু অজ বহজ ওসহজ চুহ্নঈম ফদ খুলি ফি বদ খুলে জি আসসালামিকুম রাহরকাত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 সিল তা তসলিম কীরা ফাউজবাহিনহীম উলফর ওলয় ওশফ ওজা হলফিজাল কসম হজর আলম তরক العماد التي لم يخلق مثلها في البلاد. মানব জাতির হৃদায়তের জন্য যুগ যুগে অসংখ্য আম্বিয়া ও রসুলগনকে প্রেরণ করেছেন এবং তারা দুই ভাগে বিভক্ত হয়েছে কেউ বিশ্বাস করেছে निजेमें संशोधन करश्वास कर मानवजात परिणाम धारित जरा विश्वास सत्कर्मशील होमानदार होल्ला तक सम्मानित करा अविश्वास होबाध होम्बिया रसुलगनर दिक्कर्देशनार हिदायतें तरह के आल्ला ইহকালে পরকায় লাঞ্ছিত করেছেন বরং পার্থিব জগতেও আসমানি জমিনি আজাব দিয়ে বহু জাতিকে ধ্বংস করেছেন রবীন্দিনের অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আছেন আল্লাহবুল্লাহ আলমিনের অস্তিত্ব এবং তৌহিদের প্রমাণ যেমন কোরআন করিম তেমন ই রসুরাহ হাদিস तेम मानुष विवेक विवेचना रखने मानसि मानुषूति सबग रब आलमीन अस्तित्व आल्ला हम जर उन्तन अथच से सब जतिगल अत्यंत शक्तिशाली রহমত করে প্রেরণ করেছেন আমাদের ধারাবাহিক তফসিল চলছে অতি জুমাবারে জুমার সাল ইসলামিক সেন্টার আজকে আমাদের তফসির হবে সুরাতুল ফজরের আজকে আমরা সফল মাসের তৃতীয় তারিখ চোদ্দশো চল্লিশ করার চেষ্টা করব। করবেন সন্নাভিত্তিক কথা বলার তৌফিক দান করেন এবং ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং কোরআন করিম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন এবং আমাদের আমলকে সুন্দর করার তৌফিক দান করেন সুরাতুল ফজর पूर्व तेर बी नाजिल मक्का मकार्रमार जीवन आल्ला आलमीन ओल फजर दुरु कर नामकरण कारण हम এই সুরার নাম হয়েছে সুরাত চারটি বিষয় রয়েছে মহানটি কসম ওয়াল্লা চারটি কসম এখন তাফসির আমরা শুরু করার আগে এই সম্পর্কে একটি হাদিস সোনানে দুটো কিতাব রয়েছে আমাদের দেশের মানুষরা দূর কথা অনেক জানে যে নাসাইর শুধু একটি কিতাব রয়েছে নাসাই সোনানে নাসাই যেটা নাসাই বলে পরিচিত তো আসলে এটা নয় ওনার দুটি কিতাব রয়েছে একটি নাম হচ্ছে সোনানে সুগরা লীল এমাম নাসাই এমাম নাসাই রহমতুল্লাহ সোনানে সগুরা আরেকটি হচ্ছে সোনানে কোবোরা সোনানে কবুরা আকার অনেক বড় তাতে অনেক বেশি রয়েছে বর্তমান যে আমাদের যেটা লব্ধ আর বাংলায় তর্জমা হয়েছে নাসাই সেটা হচ্ছে সোনানে নাসাই সোগুরা ছোট সোনান নাসাই তো অনেকগুলি হাদিস সোনানে কুবুরাতে আছে সোনানে সোগোরাতে নাই এই হাদিসটিও বর্ণিত সোনানে এর আগে সুরাত সুরে আল সুরাগুলি তফসির করতে গিয়ে বলা হয়েছে তা হচ্ছে যে মদ রাজি আল্লাহ তাল করতেন তার। মহল্লার মসজিদের সাল্লামা সলাতেন মহাদ হোক সলাৎ আদায় করালেন এসার ছিল সেটি এসার সালাদ ছিল্লামা হোক কোন এক ব্যক্তি আসলো সেই মহল্লার আসার পরে তার সাথে সলাৎ শুরু করল ফতা কিন্তু মহাদ রাজিয়াল্লাহ তারা নামাজটি খুব লম্বা করলেন অন্যের বাইত রেছে সুরা বা প্রথম রাখা একা সলাপ সেরে নিল সম্মান তারপরে মসজিদ থেকে টান দিল ফালা মহাজান এই ঘটনার কথা মহাজ আল্লাহ তালানহকে বলা হইলো যে আপনার পেছন থেকে একটি লোক বেরিয়ে গিয়ে পৃথকভাবে আলাদা জামাত করে চলে গেছে ফাঁকা আলা বললেন তিনি মোনাফেক মোনাফেক মানে সবাই যে বড় মোনাফেক তা না মোনাফেক দুই রকম আমলের মোনাফেক আর আকিদা বিশ্বাসের মোনাফেক যাদের আকিদা বিশ্বাসেই কপটতা রয়েছে মুখে এক কথা বলে অন্তরে অন্য কিছু বিশ্বাস রয়েছে অন্তরে অবিশ্বাস বা সন্দেহ আর মুখে বিশ্বাসের কথা তারা হচ্ছে আকের বিশ্বাসের মুনাফেক কিন্তু আমলের মোনাফেক এর অনেকগুলি লক্ষণ রয়েছে যার মধ্যে যত বেশি লক্ষণ পাওয়া যাবে সে তত পাকা আমলি মোনাফিক হবে আর যার মধ্যে একটি দুটি চরিত্র আছে তার মধ্যে সব তেফা কপট তার শাখা প্রশাখা রয়েছে যেমন হাদিসে রয়েছে যদিও কাউকে মুনাফিক বলা এভাবে ঠিক নয় আসলে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না তারপরে আপনার বলার অধিকার কিনা আপনাকে এখানে বলার অধিকার দেওয়া হয়েছে কেনা শরীয়ুল্লাহ সালি সাল্লাম রসুর সাল্লামের কাছে এই খবরটি পৌঁছে গেল মোনাফিক বললেন আর ওই লোক সলা ছেড়ে দিয়ে ঐ লোকটিকে রাসুরাল জমাতে এসেছিলাম কিন্তু সে বড় লম্বা সলাদ শুরু করলো ফানসা রাফত তখন আমি তার সলা ছেড়ে দিয়ে সল্লাই ফিনারায় সলাত আদে করলাম কারণ ফায় আল আফতো আমি রাখাল উঠকে আমি চারা দিতে থাকি অনেক কষ্টের কাজ করি ফকাল সৃষ্টি করতে চাও তাহলে যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সম্পর্কের অবনতি ঘটে এই রকম কাজ করা ঠিক নয় এটা প্রথম বিষয় যে এটা হচ্ছে সন্ন্যর খেলাফ এটা হচ্ছে সন্ন্যতের খেলাফ সন্নত হচ্ছে যে আপনি যখন একা সলা তাদি করবেন তখন আপনার ইচ্ছা মতেন এসার সালাতের টাইম আছে আপনি পড়েন না শুরু করে দেন মাঘরেভের ঘন্টা পরে প্রায় এসার সময় হয়ে যায় তারপর থেকে শুরু করে আপনি অর্ধেক রাত পর্যন্ত চালান সমস্যা না অর্ধেক রাত পর্যন্ত এসার সলাতে টাইম একা পড়েছেন খুব লম্বা পড়ে কিন্তু যখন জামাতে করবেন তখন নিষেধ আছে যেন হালকা করে সলা হালকা করে কারণ মারিউদা ও হাজাতে। কারণ মুসল্লিম উক্তিদের মধ্যে দুর্বল বৃদ্ধ আছে এমন কি নবী করিমসালাম কখনো সলা শুরু করতেন আর লম্বা সুরা ধরাতেন আজকে একটু লম্বা করে পড়বো বোকা মহিলারা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসে পেছনে সলাতি করতো সাহাবি আল্লাহ যে মহিলাদের মসজিদে কিন্তু বিদাতীদের লক্ষণ হচ্ছে বেদাতি কাজের জন্য বেরিয়ে মহিলা রাজা ওগুলোতে ফিতনা হয় না বিদাতি কাজ এক গ্রাম থেকে আরেক চলে যাচ্ছে মহিলা ও দি দিয়ে পড়াচ্ছে ফিতনা হয় না মহিলার ওয়াজমা মহিলা হয় না মহিলারা সিনেমা দেখছে আরাম পড়া পড়াচ্ছে তাতে কোন ফিত না হয় যেগুলো ফিত আর ফিতনা সন্ন্যত কয়েম করলে ফিত না হয় এটি একটি ভ্রান্ত মতবাদ সন্ন্যতের কথা বললে ফিত না হয় যেমন আপনারা ফেতনা করছেন এরাই ফেতনাতে ডুবে আছে আল্লাহ এদের সম্পর্কে বলেছেন হাদিস মন্ত্রাজা এরা হচ্ছে কপুর সু আমরা লিপ্ত হয়েছে একজন সহিদার মানুষ সহিমকারী হেকমত অবশ্যই অবলম্বন করবেন যথাসাধ্য যারা ফেতনা করছে তাদেরকে ফেতনা করার সুযোগ দেবেন যারা ফেতনা করছে তাদেরকে ফেতনা করার সুযোগ দেবেন না যেখানে দেখবেন যে ওরা করার সুযোগ পাবে সেখানে যায় আপাতত কিছুদিনের জন্য আহ বৃহৎ স্বার্থে যে এখান থেকে আরো কিছু লোককে সহি আকিদায় নিয়ে আসার চেষ্টা করব যাতে করে এরাও এই গুমরাহিগুলি থেকে বেরিয়ে আসে বা বিদার থেকে বেরিয়ে আসে আমার কথা আশা করি করতে গিয়ে কি বললেন তুমি কি ফিতনা করতে চাও এক ফেতনা হচ্ছে সন্নতের খেলাফ কাজ করেছ সন্নতের কাজ করলে না ভীষণ ফিতনা বলতেন না বিষয়টি আপনি সুখ লক্ষ্য করবেন কিন্তু এসার সালাতে সুরা বা কারা সুরা আল ইমরান পড়া আরেক মুক্তি আছে আপনার পিছনে এটা সন্ন্যতের খেলাফ কাজ নফল করতে গিয়ে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন সুতরাং এই জন্যই ফেতনা বলা হয়েছে জি হ্যাঁ দুই নম্বর এই তোমার সৈন্যদের খিলাফ কাজের কারণে তার সম্পর্কে তার একটা অন্তর্ঘা জন্মিবে ইমাম সম্পর্কে জি এটা ফেতনা এ হাতে রয়েছে যে তোমার কি খবর নাই আলা সম্পর্কে এটা কেন পড়ো না কেন পড়ো না সালাতে ওয়াল ফজরে কেন পড়ে না ওয়ালাই আলী নাস কেন পড়ো না ওয়াল্লা কেন পড়ে না এই সুরাগুলি অর্থাৎ এই মধ্যম সুরাগুলি যে আম্মা আমাপ রয়েছে সেই সুরাগুলি পড়বে ওয়াসাতে মোফাসল যেগুলিকে বলা হয় এখন আমরা তার সৃষ্টির যে কখনো সময়ের কখনো স্থানের কখনো বস্তুর কখনো নিজের জাতের বলা ও রব্বী নিজের সত্তারও কসম করেছেন একজন বান্দা যেহেতু আল্লাহর হ্যাঁ এবাদতের জন্য পয়দা হয়েছে মানুষ কিসের জন্য সৃষ্টি করা হয়েছে জন্য আর হচ্ছে তৌহিদ ভিত্তিক আর আল্লাহ ছাড়া অন্যের শপথ করা বান্দার জন্য সুতরাং কোন মানুষ আল্লাহ ছাড়া অন্যের কসম করবে না বলবে না মাইরি আঞ্চলিক ভাষা না মানে মায়ের কসম না না এটাও কসম আপনার ডান আছে কসম ছোট সীরকা ওয়াল ফাজরি আল্লাহ রে বলছেন যে উষার কসম ঘোরের কসম হ্যাঁ বা ফজর সকালের কসম যাই বলেন ফজর মানে এখন এই ফজরটি প্রত্যেক দিনের ফজর উদ্দেশ্য করে কসম করা হয়েছে নাকি বিশেষ কোন দিনের ফজরের কসম করা হয়েছে এই নিয়ে তিরকার দুটি মত রয়েছে যেটি অধিকাংশ আমি ভোরের শপথ করছি আমি উষার শপথ করছি সুতরাং যে কোনো দিন ভোর হয় প্রতিদিনের ভোরের শপথ জি হ্যাঁ প্রতিদিনের ফজরের সময়ের শপথ এই সময়টি মূল্যবান সময় এই সময় রিজিক বন্টন হয় এই সময় যারা তারাই করতে পারে এই সময়টি হচ্ছে বিভিন্ন দিক রয়েছে কালে ফি বকুরি হা আমার ওম্মতের ভোরবেলায় সকাল বেলায় বরকত হয়েছে এটা হচ্ছে জুমুলা খাবরিয়র নবিসম কি করেছেন খবর দিয়েছেন জি হ্যাঁ আর আরেকটা হচ্ছে যারা ফজরের সলা তাদেরই করলো তারা এই বরকতে নবীলামের দুয়াতে কি পেল অংশ পেল এবং আল্লাহ যে এতে বরকত রেখেছেন এই বরকতে ভাগ পেল সকালবেলা ফজরের সলাদ দিয়ে কাজকর্ম শুরু করলো তার বরকতময় জীবন শুরু হলো তারপরে সকালবেলাতে মানুষ যাদের কাজের প্রয়োজন তারা কর্মচারী খোঁজ করবে হ্যাঁ তাই না সকালবেলাতে কাজ শুরু করলে খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যায় কিন্তু যখন বেলা হয়ে যায় আর রোদ হয়ে যায় তখন মানুষ অলস হয়ে যায় এটা পরীক্ষিত জিনিস সকাল সকাল আপনি কাজের জন্য বেরিয়ে গেলেন অনেক কাজ সেরে চলে আসলেন নাস্তার সময় হয়তো মেলা কাজ সেরে চলে এসছেন আপনি বসারা হয়ে গেছে কিন্তু সকালবেলা ঘুমিয়ে যান হঠাৎ করে দেখছেন ও আটটা নটা বেজে গেল মনটা ছিল সকাল সাতটায় যাবো রে যাহা দেরি হয়ে গেল আর দু ঘন্টা আছে জোর হয়ে যাবে তো আর যে কি বা থাক কালকে যাব হয় না অনেক সময় থাক আজকে বাদ থাক গেল ওই দিনটা বেকার চলে গেল অথচ আপনার পরিকল্পনা ছিল যে কিছু কাজ করবো তো সকালবেলা আর তাছাড়া স্বাস্থ্যগত দিক থেকে আজকাল মাসা আল্লাহ খুব গবেষণা আসছে যারা ভোরবেলা উঠে আহ আর সকালবেলার এই হাওয়া তারা পায় ফজর সলাতে জামাতে গেলে অবশ্যই পায় তারা তারা সুস্থ থাকে তারা এই থেকে ঝুঁকি থেকে অনেক মুক্ত থাকে লোকদের যারা এই ভোরবেলা তাদের হাটা ঝুকি অনেক থাকে ইসলামের হাক্কা নিয়াদ বা সত্যতা এই ফজর মানে যে কোন ভোরে শপথ করেছেন হচ্ছে আর দ্বিতীয় কেউ কেউ করেছেন সালাফ থেকে বর্ণিত রয়েছে এই ফজর মানে হচ্ছে জিলহাজ মাসের রাতের কৌস এই দশটি রাতের তফসির সম্পর্কে সাহাবাইকে আমরা একমত যে দশটি রাত হচ্ছে আশ্রো জিলহিজা জিলহাজ মাসের এই দশটি দিন রাত দশটি দিন পহিলা জিলহাজ থেকে শুরু করে দশ ওই জিলহাজ পর্যন্ত এই দশটি দিনের বা রাতের আল্লাহ কসম করলেন যখন এই দশটি দিনের কসম করলেন দশটি রাতের কসম করলেন তার সাথে সাথে এই দশটি রাতের মধ্যে সবচাইতে বেশি নেকির কাজ করা হয় সারা বিশ্বে শুধু হাজির সাহেব হাজির সাহেবদের অধিকাংশ কাজগুলি এই দিনে হয় আর সারা বিশ্বের মুসলিমরা ঘরে ঘরে নেক আমল করে ঈদের সলাত আদাই করা উিয়া কুরবানি করা হাজিরের অন্যায় পাঁচটি কাজ সবগুলি কাজ এগুলি হয় কোন দিনে উল্লেখ করেছেন যেমন প্রসিদ্ধ মত সাহাবি আবদুল্লাহ আব্বাসমদ থেকে আলী রাজি আল্লাহ থেকে আর অন্যান্য থেকে যে ফজর মানে যেকোনো দিনের ফজর আর মুহদিনের বিশেষ ভাবে শপথ করেছেন কেন আস এই দশটি দিন খতম হতে যাচ্ছে দশটি যে সকাল হয়েছিল হইতে হইতে পয়লা জিলজ থেকে দশ তারিখের সকাল এটা হয়েছে শেষ দিন সবচেয়ে ফজিলতের যে দশটি দিন রয়েছে গোটা বছরে দ্বিতীয় শপথ হচ্ছে মানে দশ দিন না দশ রাত সহ হ্যাঁ দশটি রাত আমি দামে থাকবো না তার মানে কি দিনেও থাকবো না তাই না দশটি রাত আমার বাইরে কাটবে ঠিক না তার দিন রাত বাইরে কাটবে জি তো কোরআনের ভাষা তো ওইরকম কখনো দিন বলে দিন রাত উদ্দেশ্য করা হয়েছে কখনো এই দশটি দিন এই মরম হাদিস আপনাদের জান আছে আব্দুল আব্বাস হাদিজ বলছেন বলছেন এমন কোন দিন নেই যে দশটি দিনের তোলোনাই সাহাবির জেহাদ আল্লাহ আল্লাহ রাস্তার জেহাদ যদি অন্য মাসে কেউ করে আর এই দশটি দিনে কেউ বাড়িতে মসজিদে নফল হেবাদ বন্দী করল তো কে বেশি ফজিলত পাবে বললেন সত্যিকার জেহাদ আপনার খেয়াল খুশি আজকালকার খারিজিদের ভাষায় জেহাদ হইলে হবে না কারণ জেহাদের বেশ কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তগুলি পূরণ না হলে সেটা জেহাদ ন সেটা ফাসাদ সেটা দিয়ে ইসলামের উপকার করলেনা মুসলিম না না উপকার মুসলিম নেমে আসতে পারে মুসলিম বিপদ আপদ আসতে পারে মুসলিম ক্ষতিগ্রস্ত হতে পারে আর তা সত্যি হচ্ছে সত্যি হচ্ছে সুতরাং বিষয়টিকে বুঝার প্রয়োজন রয়েছে আর তার মূল শর্ত হচ্ছে মুসলিম শাসকের নেতৃত্বে হইতে হবে যদিও সে গুণাগারক না কেন মুসলিম হইলে হইল মুসলিম হইলে হল কেন শুধু খোলেফার আসে দেন যুগে থেকে হাইনি তারপরে তারা জেহাদ ঘোষণা করেছেন আল্লাহর নে ছিল জি হ্যাঁ তাকে আব্দুল বিন মার বা যুগের যে শাসক ছিল হুকুম করেছে যে মোহাম্মদ বিন সিন্ধু প্রদেশে ভারতের জেহাদের জন্য বীরমো জাহেদ ভারতে প্রথম জেহাদের জন্য গেছেন হুকুম করেছে না কথা কোনটাই মানি না এগুলি মূর্খ জাহেদর কথা না হলে খারিজি চরমপন্থীদের কথা সে মুসলিম শাসক বর নেক হইতে পারে আবার ফাজের ফাঁসেক হইতে পারে যেমন আহেলসের সমস্ত আইমাইকারি দেয় কি হানাফি শাফি মালিক সবাই ক্ষেত্রে যেমন ভালো মানুষ আছে আর শাসক ফাঁসে আপনাকে বলছে অথবা করছে সেটা তাতে অংশ নেবেন না বাকি আপনি বৈধ কাজে গঠনমূলক কাজে তাদের সাথে সহযোগিতা করবেন এমনকি জেহাদিস তবে কেউ যদি আল্লাহ রাস্তায় যানমাল নিয়ে বেরিয়ে গেল আর ফিরে আসলো সেখানে শহীদ হয়ে গেল তাহলে তার মর্যাদা কেউ পাবে না তৃতীয় কসমের কি রয়েছে ওয়াসফ এ ওয়াল ওয়াত্রে আর আল্লাহ বলছেন আমি কসম করছি জোড়ের আর বেজোড়ের সাফা মানে হচ্ছে জোড় আর আর উত্র দুটোর মানে ওয়ায়ে এ আপনি ফাঁকা দেন ওয়াত্র অথবা কি করেন জের দিয়ে কি পড়েন যেটা আমরা বেতর করে দিচ্ছি বেতর কারণ আমাদের বাংলাতে বোয়া ছাড়া বা মাঝামাঝি ওয়া আর বোয়া এর মাঝামাঝি কোন অক্ষর নাই ঠিক না যার ফলে আমরা বলতে পারি না কি বলতে পারি হয় বেতর আর না ইত্র করে দিবেন ঠিক না শব্দটা হচ্ছে উত্তর মানে হচ্ছে বেজোড় আর ওয়াতর মানে হচ্ছে ওর মানে বেজোড় আর কাচরা থাকলো ওয়ের ওর মানে বেজোড় তো জোড়ের কসম আর বেজোড়ের কসম এই জোড় বেজোড় কি আসার আর ওয়াতর হচ্ছে বেজোড় দিন হচ্ছে আরাফার দিন আর সাফা হচ্ছে জোড়া দিন হচ্ছে ইয় মন দিন কারণ কোরবানির দিনে জোড়া দশ হচ্ছে জোড়া আর নয় হচ্ছে বেজোড় এই হচ্ছে তফসির এটা একটা তফসির অশাফ এ ওয়ালের এটি হচ্ছে একটি তফসির আর একটি তফসির অত্যন্ত ব্যাপক স্রস্তা সৃষ্টি সবকে সামিল অশ্ম জোড়া মানে সৃষ্টি ওয়ালাক আল্লাহ বলছেন তোমাদেরকে আমি জোড়া জোড়া যুগল সৃষ্টি করেছি আর আল্লাহ রবেন ইন্নআল্লাহবুলা আল্লাহ বেজোড় বেজোড় কে ভালোবাসেন ভালোবাসেন তাই না তাহলে ওয়ালে আল্লাহ অতর মানে আল্লাহ বলছেন আমি বেজোড় আমি নিজের জাতের সত্তার শপথ করছি আর আমার সৃষ্টি অবচে জোড়া জোড়া সমস্ত সৃষ্টির শপথ করছি আবার কেউ কেউ আর একটি করেছেন এর যে সৃষ্টিকুল দুই রকম আছে জোড় আর বেজোড় দেখেন বিবাহিত আর অবিবাহিত তাই না বিবাহিত হতো জোড় তাহলে সৃষ্টিতেই সীমিত করেছেন হ্যাঁ আল্লাহ দিয়ে তফসির কথা বলছি সৃষ্টি জগতে কি রয়েছে জোড় আর বেজোড় সমস্ত সৃষ্টি শপথ এক কথাই তাহলে কি হয়ে গেল সমস্ত সৃষ্টির শপথ ওয়াল্লাই আর রাতের কসম বা রাতের শপথ হয়ে যায় এটা একটা মানে চলা ভ্রমণ করা আর সারা ইয়াসী মানেও হচ্ছে চলমান হওয়া জি তো এখানে ওয়াল্লাইল ইজ্রী রাত যখন गमन अगत हो जाए रोले जावा तब तफसरकार से बाड़ी थे गंतव्य स्थान जाता को बोला जा भ्रमण जो गंतव्य स्थान दिखे फिर से भ्रमण हाँ से चला তাহলে বলা হয় আর আশাটাকে কি বলা হয় আরবি ভাষায় সাই বলা হয় যার ফলে আহ কিছুদিন আগে ইন্তকাল করলেন একজন বড় মুফাসের মদিনার আল্লা রহমতুল্লাহ আলী তার একটি তফসির রয়েছে মসিদিন ধারাবাহিক তফসির দার্জ করতেন সেটা ছেপেছে পাঁচখন্ডে আইসারু তফাসিদ আইসারুল সংসির করেছেন আয়াতগুলো আয়াত এই আয়াতগুলো থেকে আপনি কি জানত ইস্তেমবাত যদি আয়াত থেকে ইস্তেমবাদ শিখতে চান তাহলে ওই কিতাবটি মধ্যম শ্রেণীর আলেমদের জন্য আর আমাদের অধিকাংশ মধ্যম শ্রেণীর আমাদের আলেমরা অধিকাংশ মধ্যম শ্রেণী বলা যাবে হ্যাঁ একবারে সিনিয়র আপনার কাছে সিনিয়র হইতে পারে কিন্তু রাত যখন আগমন করে অথবা গত হয় দুটোই সামিল রাত যখন আসে অথবা যায় তাহলে কি বলবো অল্লাই আসে রাতের কসম আল্লাহ করছেন যে রাতের শপথ যখন সেটা আসে অথবা যায়। রাত গেল এই যে চলা দুটো আছে মানে কি হয় তাই না আর হালের আর একটি অর্থ হয় শুরুতে বলেছে। হাল গাশিয়া বলেছে না বা হাল আতা বিশেষ করে সূর্যে হাল আতা আল আল ইনসানে মানুষের ওপর নিশ্চয় এমন একটা সময় এসেছিল নিশ্চয়ের অর্থ কিছুর অর্থ নিশ্চয়ের অর্থাৎ এতে ফিজা লিকা এতে শপথ রয়েছে জ্ঞানী ব্যক্তির জন্য নিশ্চয় নিশ্চয় এতে শপথ রয়েছে কসম রয়েছে জ্ঞানী মানুষের জন্য এটা হচ্ছে মানে জ্ঞানীর জন্য জি হ্যা জ্ঞানকে আরবি ভাষা কি বলা হয় আকল বিবেক বিবেক বা জ্ঞানকে কি বলা হয় আকল বলা হয় এই জ্ঞানী মানুষকে আকেল বলে তোমার আকেল নাই আকিল নাত ওখান থেকে এসছে কিন্তু আমাদের দেশে আকিল মানে হচ্ছে হাজারাই হাজার মানে হচ্ছে বাধা দেওয়া পানি আসছে নদী থেকে বন্যায় এলাকা দেশ গ্রাম ভেসে যাবে বাঁধ রোড দেওয়া আছে জানে না রোড হয় আপনাদের দেশে নাই আমাদের দিকে অনেক বাঁধ আছে কারণ আমরা গঙ্গা পদ্মার আশেপাশের লোক হ্যাঁ একটা একটা বাঁধ ভেঙে গেল কিছু আর আরাক বাঁধ আছে তাহলে দুই পরে আছে অনেক বাঁধছে তা আমরা দুই তিন বাঁধের পরে ছিলাম আমরা যার ফলে খুব বাড়িঘর খুব কবি ডুগ্ধ কিন্তু যারা এক বাঁধে অথবা বাদের ভিতরে প্রতি বছর ডুবে ওরা কোনো জায়গাতে বাঁধ ভেঙে গেলেই ডুবে একবার সর্বনাশ হয়ে যায় আল্লাহ একবার বন্যার দেশ আমাদের দেশ নদীর দেশ আর বন্যার দেশ তো কি বলছিলাম হিজরান মাহুরা নিষিদ্ধ এলাকা এই এলাকায় বাঁধ দেওয়া আছে এই এলাকায় কেউ আসবে না এটা আমার জমি এখানে সংরক্ষিত এলাকা এখানে কেউ গরু ছাগল চড়াবে না মাহজুর আর জ্ঞানী কেজি কারণ যে সুস্থ বিবেক খাটাবে তার বিবেক অনেক অন্যায় বাধা দেবে যে অন্যায়গুলি মানুষ বিবেক দিয়ে উপলব্ধি করতে পারে সেগুলির জন্য সুস্থ বিবেক যথেষ্ট হেদায়তের জন্য আমি এই কথাটি অনেক আলোচনায় বলি মানুষ করেছেন অনেক ক্ষেত্রে না চরিত্র একেবারে বিকৃত হয়ে গেছে নেচার বিকৃত হয়ে গেছে এরকম যারা না হয় বিকৃত প্রকৃতির মানুষ হইলে হবে না মানে বধ সব কাজ করে করে এমন হয়েছে বধ কাজই ভালো লাগছে এটা হচ্ছে বিকৃত প্রকৃতির মানুষ আর সুস্থ প্রকৃতির মানুষ যেভাবে বাধা দিবে মিথ্যা কথা বলতে বিবেকে বাধা দিবে খুন করতে বিবে বাধা দিবে জেনা করতে আমার মা বোন আছে হ্যাঁ কারো মা বোন হ্যাঁ বিবেকে বাধা দিবে বেইমানি করতে জুলুম অত্যাচার করতে আমার কেউ যদি জুলুম করে আজকে আমি জুলম করছি তো আমার বিবেক সুস্থ বিবেচতে পারে তৌহিদ উপলব্ধি করা যেতে পারে কিন্তু তৌহিদের বিস্তারিত বিষয়গুলি সুস্থ বিবেক দিয়ে আয়ত্ত করা সম্ভব নাই আসমানি হেদায়তের প্রয়োজন রয়েছে অবশ্যই তৌহিদের বিস্তারিত কথাগুলি ঝগড়া হয় না আর বাড়িতে দুই মালিক যদি হয় আপনার দুই ভাইয়ের দুজন মালিকানা করছেন দ্বন্দ্ব হবে কিন্তু একজন একজনকে মালিকানা দিয়ে দেন বড় ভাই যা করছে আমি মানি কোনো ঝামেলার নেই ঠিক না যে দেশে এত দল আর এলেকশন আর এই পশ্চিমা তাই না গণতন্ত্র এক দল যাওয়ার চেষ্টা আর দল ঠেকাবার চেষ্টা লেগে আছে পাঁচ বছর লড়াই করতে করতে সর্বনাশ হয়ে গেল আবার কেউ আসলো আবার তিক্ত অভিজ্ঞতা একেও রাখা যাবে না ও খারাপ হঠাৎ পাঁচ বছরের তিক্ত অভিজ্ঞতা এই না চলছে এইটা যেখানে একজন মালিক আছে আর সে আল্লাহর হক ভালো করে বুঝে নিজের হক আমার অধিকার কতটা আমি শাসক হিসেবে সেটা বুঝে আর আমার দেশবাসীর জনগণ তাদের যে অধিকার আমার উপর রয়েছে সেটা বুঝে ঠিক ভাবে দেশ সুন্দর চলছে মাসে আল্লাহ সুন্দর দেশ চলছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে কোথাও আজও কলজো করে বাহমদুলিল্লাহ যত বেশি দিনের কাছাকাছি থাকবে এরকম এটা হচ্ছে কোরআন সুনার হৃদায়ত করনার হৃদায়ত আর যখনই একটা বিরোধী দল বেরোবে তখন অশান্তি সৃষ্টি হবে এই জন্য আওয়াজি এই খারিজি সৃষ্টি হলো। আর যার ফলে সুফহান কি অবস্থা হইলো কিভাবে উসমানুকে মুসলিম রা খুন করলো জি মুসলিম চরমপন্থী খারিজি গুলো খুন করলো বাইরে অশান্তি শুরু হলো মুসলিম দেশে চলতে আছে চলতে আছে আল্লাহ বহু রবের মালিকানায় শান্তি নেই আর বাবু মোতাফর আমিল নাহুল ওয়াহিদুল কাহার সুরাই বলছেন আচ্ছা বলো তো আর বাবু মোতাফর যদি বহু রব থাকে আসমান জমিনের বহু মালিক থাকে এইটা বেশি ভালো তোমরা কি বাড়িতে বা তোমরা যে কর্মস্থলে কাজ করো কোম্পানিতে বহু মালিক পছন্দ করো খাই এটা ভালো না আমিন নাকি একক যিনি অপ্রতিদ্বন্দ্বী যার প্রতিদ্বন্দ্বিতা কোন শক্তি করতে পারে না সে আল্লাহর এবাদতবন্দ আদেশ মানা ভালো যেমন শুধু বাবা হুকুম করে বাপের হুকুমে হুকুম করে আবার বড় ভাই চোদ্দ রকম থাকে তাহলে বড়ে মুশকিল আছে আর যদি ভালো মালিক পাই শুধু মালিক যেটা বলবে সেটা মালিকের ছেলেরা কেউ কিছু বলবে না মেয়েরা কেউ কিছু হুকুম চালাবে না শান্তিতে আছে আছে না নাই ज्ञान दिए उपलब्धि करहिर दरकार छाड़ा मानुष पुरपुर हिदायत लाभ करतेबुल नबी रसुल একটু উপকার করলে গুন গাই না একটু উপকার করলে যখন গুন গাই তো রব যিনি আমাকে সব দিয়েছেন তার কি গুন গাইছে এটা যদি আল্লাহ আমার বিবেক বলছে আল্লাহর এবাদত করতে হবে কমপক্ষে পাঁচবার হাজিরাদি এই পাঁচবার কথাটি আকল দিয়ে বোঝা যায় না এর জন্য সুস্থ বিবেকের কত যে গুরুত্ব রয়েছে আর সুস্থ বিবেককে যদি মানুষ খাটায় কাজে লাগায় তাহলে হেদায়তের ক্ষেত্রে কত যে তার জন্য হেদায়তের রাস্তা সহজ হয়ে যাবে এটা আশা করি বুঝতে পারছেন तर पर आल्लाब मानवजात मध्य ओ सब जरूर कथा संक्षेपे इंगित कर सब जति आल्ला अबाध हो आल्ला रसुल जुगे जुगे जैसे पाठन तरफ अबाध्य ती भाव ध्वस कर दी तर कथा स्मरण कर दी जाते मक्कार काफे मुशेकम्बन ना करदायर कथा কথা আর এবং ফের অসারীদের কথাই তিনটি জাতির কথা বিশেষ ভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন কারণ আদ সম্প্রদায় এই আরব দেশের আরব উপদ্বীপেই বাস করত ইয়ামান ওমান আর সৌদি আরবের বর্ডার যেটা আজকাল আরো বল খালি আরবি ভাষায় বলা হয় ইংরেজিতে বলা হয় এমটি টি কোয়ার্টার জি জি তো চার ভাগের এক ভাগ সৈন্য মরুভূমি পড়ে আছে ওই এলাকায় এদের প্রাচীন যুগে বসবাস ছিল আদ জাতির আদে ওলা প্রাচীন যুগের আদ সম্প্রদায় আদ বংশ সম্প্রদায় এরা একবারে আরব উপদ্বীপের মিডিলে মাঝামাঝি বসবাস করত জি মদিনা থেকে খেবারের দিকে তাবুকের দিকে গিয়ে গেলেই জি হ্যাঁ আল ওলা বর্তমান আল ওলা একটা শহর রয়েছে সেই দেয়ারে সমুদ্র জি হ্যাঁ দেখো দেখো এতে কি হয়েছে দেখো আমার এরা মেশর কাছে সুতরাং মেশর এ যে কি হয়েছে তাও জানে হ্যাঁ ফেরাউন ধ্বংস হয়েছে ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী ডুবে ধ্বংস হয়েছে এবং মুসাল ইসালামকে এবং তার জাতিকে আল্লাহ বিজয় দান করেছেন এই ঘটনাও আরবদের জ্ঞানীরা বলছেন যে তোমরা নবী মোহাম্মদ রসুরুল্লাহ রাস্তা ধরে নাও দুনিয়া এবং আখেরাতে সম্মানজনক জীবন পাবে নেতৃত্ব পেয়ে যাবে হে আরব মুশ্রীকরা শোনো কোরাইশ শোনো ইসলাম গ্রহণ করলে আর আসে সমিত হবে জাননাতে গিয়ে আর না হইলে যাদের জন্য আচ্ছা এই কথা শুরু করার আগে একটি কথা গুরুত্বপূর্ণ করলেন যে কোন শপথ করলে কিসের জন্য শপথ করলে এটা অবশ্যই থাকা উচিত যেটাকে আরবি ভাষায় জবাবে কাসাম বলা হয় আরবিতে কি বলা হয় জবাবে কসম কসুমের জবাবে কি যেমন আমি বলছি আল্লাহর কসম আমি আর ওই ওই দেশে যাব না এই যে আল্লাহর কসম এটা আর কসমসম আলহ বা জবাবে যার জন্য উপর কসম করলাম বা জন্য করলাম সেটা হচ্ছে জবাবে কাসাম যে আমি ওই দেশে যাব না ঠিক না অমুক জিনিসটা খাবো না এটা হচ্ছে জবাবে কাসাম তো আল্লাহ বললেন ফজোরের কসম দশ রাতের কসম জোড়ের কসম বেজোড়ের কসম আর রাতের কসম যখন আসে বা যাই তারপর এই কসম গুলি আল্লাহ যে আল্লাহ কসম করলেন তারপরে অন্য জাতির ঘটনা বর্ণনা করা শুরু করলেন তাহলে জবাবে কসম এখানে উল্লিখিত নেই এখানে তাফসির কারদের দুটি মত রয়েছে একটি হচ্ছে যে এখানে জবাবে কসম উজ্জ্ব রয়েছে যখন কোন জিনিস একটু গভীর ভাবে চিন্তা করলে বুঝা যায় তখন আল্লাহ সেটাকে সংক্ষেপে উদ্যোগ করে দেন বুঝবো যে এখানে কি আছে আরব মুশ্রেকদের মুশরেকদের বা কাফেদ নবী কারিম প্রথম করা হয়েছে প্রথম তৌহিদের দাওয়াত দিয়েছেন আর আকিদার দাওয়াত দিয়েছেন আকিদার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল্লাহর তৌহিদর অস্বীকার করতো না শুধু এবারও তো অস্বীকার করতো তাই না আল্লাহকে খালিক মালিক মানত রাজেক মানত কিন্তু না যখন তোমাদের পুনরুত্থান হবে তোমাদেরকে উঠি আল্লাহ হিসাব নেবেন তখন আরব মুশ্রে কে কি বলতো আবার কেমন কথা মিতনা কখন না তুরাবান, মরে যাব, মাটি হয়ে যাব সরে যাব বচে যাব তারপরে আবার উঠানো হবে এটা কেমন করে হইতে পারে জম ভাই এটা অনেক দূরের কথা অবান্তর কথা তার কি করতো পুনরুত্থিতা উঠানো হবে সোমা লাতুন অথবা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বেমা আমেল তুমি পৃথিবীতে কি কাজ করে এসছো আমল কি ছিল তার পরিণাম তোমরা পাবে জিজা যেমন অন্যায়ত রয়েছে द्वित दलना चौदह इन्नाल मिर निश्चय हे नबी तुम्हारीपाल मिर সূক্ষ দৃষ্টি রেখেছেন হ্যাঁ সুক্ষ্ম সবকিছুর খোঁজ খবর রাখছেন এটা থাকা অর্থ বুঝেন কে বুঝাই বাংলা একজন হাত তুলুক ও অপেক্ষা কর রকম সামনে এসে না লুকিয়ে লুকিয়ে চোটাকাতের ছিনতে করে ছিনতে করার জন্য রাস্তায় সামনে এসে দাঁড়িয়ে থাকে না লুকিয়ে থাকে যখন দেখছে এগিয়ে চলে কাছে এখন হাতের নাগালে ধরতে পারে কপ করে বেরিয়ে এসে ধরে ফের হ্যাঁ সেটা অসত লোকেরা উৎপেতে থাকে আর ভালো কাজের জন্য ভালো উদ্দেশ্য মানুষকে মানুষের বদলা দেওয়ার জন্য উচিত শাস্তি দেওয়ার জন্য এখানে মিরসাদ কথাটি বর্ণনা করা হয়েছে দেখেন আল্লাহ রবীন্দিনকে কেউ দেখতে পাই না দেখলে তো সবাই তাই না আল্লাহ রবীন্দ্র আজাবকে কেউ দেখতে পায় না আসমানি আজাব জমিনী আজাব বা গাইবি আজাব কেউ দেখতে পায় না নবী রসুল দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ রেখেছেন তোমার নড়াচড়া কোথায় আল্লাহ রা সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন জান আল্লাহ রবানি যেন অত আছেন যেমন ঘাঁটিতে কেউ পেতে থাকে আর হঠাৎ করে এসে আক্রমণ করে আল্লাহ রবান ওই ছাড় দিচ্ছেন ছাড় দিচ্ছেন ছাড় দিচ্ছেন হডাত করে ধরে ফেলবেন সেটা ইহ জগতে হইতে পারে আবার মানোকা খাওয়ার নাই যে বলেননি বদলার জগত বলেছেন আখেরাতকে মালিকদিন একক মালিক হবেন আল্লাহ রব আলমিন মানে অমুল জাজা প্রতিদান জগতের প্রতিদিন জগত হচ্ছে জি বিচারের দিবস ইয়মুল কেয়া জি সেই দিনের জন্য আল্লাহ সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন আমল নামায় তো লিকা হচ্ছে আর অঙ্গ প্রত্যঙ্গী দেবে তো এখানে তাহলে এই কসম গুলি করার পরে আল্লাহ বলছেন যে ইন্না কসম করে বলছি যে তোমাদের সব আমর আল্লাহর নজরে আছে সূক্ষ্ম দৃষ্টি আল্লাহ রেখেছেন নিশ্চয় তোমার রব প্রস্তুত হয়ে রেখেছেন সুক্ষ দৃষ্টির জন্য আলম তারা হে নবী তুমি কি দেখো নাই সরাসরি নবী সারকে সম্বোধন অথবা যেকোনো মানুষকে সম্বোধন কারণ যে কোনো মানুষের জন্য কোরআন নাজেল হয়েছে হে মানুষ তুমি কি দেখো না চিন্তা করে যে তোমার কি আচরণ করেছেন আদ সম্প্রদায় যারা গ্রামারবিদ ভাষাবিদ নাহ সার যারা আলেম তারা বলেছেন যে এখানে আদ থেকে এরামা জাতিল এমাদ এটা হয়েছে বদল বা আতফে বায়ান বদল বা আতফে অর্থাৎ যেটাই হচ্ছে আদ সম্প্রদায় সেটাই হচ্ছে আদ এরম জাতুল এরম আর জাতুল এমাদ সেই আদ সম্প্রদায় কারণ আদ সম্প্রদায় দুটো ছিল আদ সম্প্রদায় দুটো ছিল একটা হচ্ছে আদানিল উলা যেমন এক আয় রয়েছে হ্যাঁ আদানিল উলা প্রাচীন যুগের আদ সম্প্রদায় আর একটা হচ্ছে আদ আসানিয়া দ্বিতীয় জাতি আদ পরবর্তী তেজ ছিল প্রাচীন আরবদের মধ্যে একটি জাতি ছিল সেই নাম ছিল আদ আদ এদের দাদার নাম ছিল এরাম তো দাদার নাম দিয়ে চিহ্নিত করে তাহলে যে এটা পরের আদ নয় সেটা হচ্ছে ওই এরাম এরাম গোত্রের এরাম বংশের আধ জাতিল যারা উঁচা খাম্বার মালিক ছিল এখন উঁচা খাম্বার মালিক এ দুটো তফসিল করা হয়েছে একটা তফসিল হচ্ছে যে তারা এত উঁচু উঁচু উঁচু পাকা বাড়ি তৈরি করতো পাথর কেটে কেটে যে দৈহিক যে লম্বা ইজিট হ্যাঁ তারা কত লম্বা হইতো এই সাড়ে তিন হাতের মানুষ না বারো হাত লম্বা হইতো কত হাত লম্বা হইতো হাত তাহলে আমাদের চাইতে কাছাকাছি হ্যাঁ তিন গুণের বেশি চারগুনের কাছাকাছি হ্যাঁ সাড়ে তিন চার গুণ এত লম্বা হইত মানুষ যদি বাড়িতে বাস করতে হয় ঢুকতে হয় তাহলে তো বাড়িও আর খাম্বাচা লাগবে তাদের অট্টালিক আর শক্তিশালী জাতিও খুব শক্তিশালী ছিল এমন শক্তিশালী জাতি ছিল তারাও বুঝতো যে আমাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কেউ তৈরি হয়নি আর দেখিনি শুনিনি সুতরাং বলতো ওকালু মিন্না কুওয়া। যখন আজ জাতির জন্য হুদ আলি ইসালাম হেদায়তের বাণী নিয়ে গেলেন তখন বলল আমাদের মানে অসাদ মিননা কোয়া আল্লাহ একটু চিন্তা করেন আন্না আসাদ মিন হুম কোয়া যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চেয়ে অনেক শক্তি ধর অনেক শক্তিশালী খুব বেশি তো ছয় হাত হবে হয়তো কি সাত হাত হবে তাই না বারো হাত চিন্তা করেন আপনি বারো হাত লম্বা তাদের বডি ছিল তো এই আদ সম্প্রদায় যে আদ হচ্ছে কোনো শহরে সৃষ্টি করা হয়নি ফিলবেলা বালাদ মানে এক শহর আর বেলাত মানে আহ দুনিয়ার সমস্ত শহর শহর মানে সিটি শুধু শহর গ্রাম শহর যেখানে জনপদ রয়েছে মানুষ বাস করে কোনো দেশেই কোন এলাকাতেই এমন কোন শক্তিশালী জাতি সৃষ্টি করা হয় না এর এর আগে আল্লাহ নিজেই বলছেন এত জাতি ছিল। এই শক্তিশালীকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন কেউ বলতে পারেন কোরআনে কেরিমে এখানে তো এতটাই কিন্তু বিস্তারিত বর্ণনা করা হয়েছে বিভিন্ন সুরাগুলিতে জি হ্যাঁ যেমন সুরা তো লাহকাতে রয়েছে হ্যাঁ জি ঘূর্ণিঝড় দিয়ে আলিম সাবাল সাত রাত আট দিন ধরে অবিরাম চলতেছিল আর সবকিছু নিশ্চিন্ত করেছে বাড়ি ঘর মানুষ এমন করে আকাশে উঠিয়ে আছাড়ে ফেলত আল্লাহিঝড়ে মানুষকে এই জাতি সব এমন আছাড় খেয়ে খেয়ে উপেজুরের লম্বা লম্বা খেজুরের কাণ্ড পড়ে আছে কান্ড পড়ে আছে মনে হচ্ছে এইভাবে আল্লাহ নিশ্চিন্ন করে দিন এখানে এখানে তাহলে এই এরাম সম্পর্কে একটি কথা বলি এরাম সম্পর্কে বলা হয়েছে যে আদের কি ছিল এই ছিল দাদা এ সম্পর্কে বলা হয়েছে যা সেটা আপনাদেরকে শোনায় বলছেন যে তার নাম ছিল এরাম তার বাপের নাম ছিল আউস তার বাপের নাম সাম আর সামের বাপের নাম হচ্ছে নলি সাল্লামের এক ছেলে ছিল সাম এক ছিল হাম আর এক ছিল ইয়াফাস আর এক ছিল কেন জি এগুলো আগের রেওয়ায়াত আল্লাহ এর বিশুদ্ধতা সম্পর্কে বেশি জানেন কিন্তু এগুলি বলতে দোষ নেই আর কোরআনের মতো একই করারও দরকার নেই বুঝতে পারছেন আমার তাতে কোনো ওয়ালা হারাজ আপত্তি নেই আপত্তি কখন হবে যদি কোরআন সন্নার বা ইসলামী আকিদার মৌলিক বিষয়গুলির সাথে সাংঘর্ষিক হয় মৌলিক বিষয়ের সাথে যদি সাংঘর্ষিক হয় তখন বলবো যে না সমুদ সমুদি না জাবুসা খরা আসলে এইরকম ছিল আলমতারা কাই ফা ফলামতারা কাই ফেফা আলা আর হে নবী বা যারা পাথর কেটে কেটে ঘর নির্মাণ করত বিলোয়া তাদের উপত্যকায় যে উপত্যকায় তারা বসবাস করত সেই উপত্যকায় তারা পাথর পাহাড়ের পাথর কেটে কেটে পাহাড়ের গুহা বড় বড় গুহা করে তারা বাড়িঘর পাহাড়ের ভিতরে করতো আর নিজেরা সুরক্ষিত না করতে পারে এত শক্তিশালী জাতি ছিল তাহলে প্রাচীন যুগে এরকম শক্তিশালী জাতি যখন যান্ত্রিক সভ্যতা ছিল না তখনও তারা এরকম কাজগুলি করেছে আজকে পাহাড় কেটে সুরঙ্গ তৈরি করা হচ্ছে বিভিন্ন রাস্তা তৈরি করা হচ্ছে আমরা কৌত যে খুব উন্নতি করেছে কত রাস্তা হয়ে গেছে তারা এই কাজগুলি করেছে কিন্তু তাদেরকে তাদের শক্তি এবং তাদের এই পারদর্শিতা রক্ষা করতে পারেনি আল্লাহর আজাব থেকে যখন তার অবাধ্য হয়েছে ধ্বংস করেছে আল্লাহ আবুল আলমী সুতরাং আজকেও যান্ত্রিক সভ্যতার যুগে হ্যাঁ টেকনোলজি আছে আর এই আছে আর সেই আছে আর খুব শক্তি আছে আল্লাহনেশিয়া হান হ্যাঁ হাজার হাজার লোক বলছেন যে পাঁচ হাজার লোক দেহ উদ্ধার করা হয়েছে আর বিশ হাজার নিখোঁজ বিশ হাজার জানে আর কত নিখোঁজ রয়েছে এগুলি আজাব এগুলি আল্লাহর কি মানুষ প্রাকৃতিক আর এগুলির আবার পরিস্থিতির নাকি মোকাবেলা করবে এগুলো কি যারা পাথর করতো এই একটি জাতির কথা সমুদ জাতি তাদেরকে ধ্বংস করেছেন কি দিয়াল আলমিন ও আমা সামুদা বেত প্রচন্ড বেগে বিকট শব্দ একটি হয়েছিল শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন কানের পর্দা ফেটে গেছে আর সাথে ধ্বংস হয়ে গেছে ওই রকম আলম তারা কাইফা ফালা রব্ব কাবে হেন বাহে মানুষ তুমি কি চিন্তা করে দেখো না যে তোমার রব কি আচরণ করেছেন ফের সাথে যে কিলোকের অধিকারী ছিল বা কিলোক বিশিষ্ট হয় যখন কোন জায়গায় তাঁবু লাগাইতে হয় আর তাঁবুকে স্থাপিত করতে হয় তখন কি লাগে কিলোক লাগে মাটিতে ধরে রাখার জন্য তো এখানে এটা একটা তার সিরস ফেরাউন কে কিলক এর অধিকারী বা কিলক বিশিষ্ট ফেরাউন কেন বলা হইল হচ্ছে যে ফেরাউনের লক্ষ লক্ষ সেনাবাহিনী ছিল এই সেনাবাহিনীর কিসের এই তাঁবুর ছিল এই ছাউনিগুলিকে শক্তিশালী মজবুত করে স্থাপিত করার জন্য কিলোক ব্যবহার করা হয়তো। সেই জন্য ফেরাউনকে কি বলা হয়েছে ফেরাউন জিল আওত অর্থাৎ এখানে কি করে দিল তাহলে বিশাল সেনাবাহিনীর অধিকারী সেনাবাহিনীর কথা শব্দে নাই কিন্তু যেহেতু সেনাবাহিনী এসব ছাউনি তে থাকতো সে বিশাল সেনাবাহিনীর অধিকারী এটা হয়ে গেল ব্যাখ্যাগত বা সিরি এটা একটা হয়ে গেল তাহলে বিশাল সেনাবাহিনীর মালিক থেকে ফেরাউন নিজেকে রক্ষা করতে লোক। আর ফেরাউন মুসা আলী সালাম আসার পরে যখন তার দাওয়াত শুরু হলো যারা ইমান নিয়ে আসতো সালামের উপর তাদেরকে ধরে ধরে তাদের দুই হাতে দুই পায়ে কি লোক পেরে ঢুকিয়ে তাদেরকে সুলে চড়িয়ে শাস্তি দিত আর মারতো সেই জন্য তার আল্লাহ নাম দিয়েছেন যে ফেরাউন হচ্ছে আর হত্যা করতো সেই জালেমকে আল্লাহ কি করেছেন দেখো এই কথা বলা হয়েছে তাহলে আলাদা হয়ে গেল বিলাত এই তিনটি জাতি এরা শহরে শহরে দেশে সারা দেশে কি করেছিল সীমালমূলক আচরণ করেছিল তাগাও সীমাল করেছিল বাড়াবাড়ি করেছিল ফাসাদ ফা দেশে তারা বিশাল বিপর্যয় সৃষ্টি করেছিল ফাঁকা রফিয়াল ফাঁসাদ বহু ফাসাদ সৃষ্টি করেছিল বহু বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল মানুষের জন্য বড় অশান্তি সৃষ্টি করেছিল মানবে না আর কেউ যদি হকের অনসারী হয় তো তার ওপর চলবে তার সবচেয়ে করতে বলেছেন যে আিরক ওয়াল কাতলোক এই জালেম জাতিগুলি কি করত সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরিক এই ফাসাদ তাদের মধ্যে ছিল আর দুই নম্বর ছিল যারাই শির্ক থেকে করে তৌহিদবাদী মমিন মুসলিম হইত তাদেরকে কি করতো খুন করতো হত্যা করতো তো এরা চরম বিপর্যয় সৃষ্টি করেছিল সির্কের মাধ্যমে এবং ভালো মানুষদেরকে খুন করার মাধ্যমে ফসাব বা আলি মর্বুকা সৌতাহ অতপর যার ফলে আল্লাহ কি করলেন হে নবী বা হে মানুষ তোমার প্রতিপালক আল্লাহ তাদের ওপর হানলেন চাবুক তাদের শাস্তির চাবুক আনলেন শাস্তির চাবুক আল্লাহ রে কি বলেছেন আল্লাহ যেমন চাবুক দিয়ে মারা হয় শাস্তির চাবুক আনলেন অথবা বলতো শাস্তির কষাঘাত করলেন যেটাই বলেন না কেন ইন্নার মির কারণ আল্লাহ কাউকে ছাড়বেন না বাপ চেনে না বাপকে যে হ্যা আপনাকে পাপের ক্ষেত্রে ছাড় দেবেন একবার দুইবার পাঁচবার একটা রশি আল্লাহ ছেড়ে দিয়েছেন যাক যা কিন্তু ধরবেন যখন তো ইন্ডাবাদ শরফ বেকেলা শরিত আল্লাহ ধরবেন সুতরাং কখনো যেন অপরাধী কথা না মনে করে যে আমার তো কিছু হয় না অনেক পাপ করেছি কিছু তো হলো না না এবং সবচেয়ে হারিয়ে গেছে ইসলামটা হারিয়ে দেয় তৌহিদ হারিয়ে দেবে ওটাই তো বড় আজাব ওটাই তো বড় আজাব আর কি চাও তুমি নিশ্চয় তোমার প্রতিপালক সুক্ষ্ম দৃষ্টি রেখেছেন সুক্ষ্ম নজর রেখেছেন অবস্থা হয় মানুষের কখনো সুখ আসে কখনো দুঃখ আসে অধিকাংশ মানুষের স্বভাব সুখের সময় মনে করে যে আমার মতো ভালো মানুষ নাই আমি ভালো না হলে এমনি আল্লাহ দিচ্ছে জি কাফেররা তো মনে করে যে আমরা যদি অপরাধী হবো তো এত কেন সুখী আমরা মুসলিমদের কেন। যত বিপদাব লোকেরা পাপ করে যাচ্ছে হারাম ভোগ বিলাস করছে নামাজ পড়ছেন কি পাচ্ছেন আপনি আপনার তো বিপদাবদই ছুটে না মনে করে আমি ভালো মানুষ নামাজ পড়লেই হবে আমার এইখানে ঠিক আছে এই করে মনে করে আল্লাহ যখন নিয়ামত দিয়েছে মনে আমি আল্লাহর খুব প্রিয় পাত্র না না না আল্লাহ ভালো মানুষ কেউ দেয় আল্লাহ খারাপ কেউ দে আর আল্লাহ পরীক্ষা ইমতেহানি তো আসেন আল্লাহ বলছেন ফালি ইনসানু মানুষ হচ্ছে এইরকম রব্বাহু যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন ফাকু সুতরাং পরীক্ষার একটা তরিকা হচ্ছে যে আল্লাহ তাকে সম্মানিত করেন এবং তাকে আল্লাহর অনুগ্রহ করেন তখন বলে রব্বি আক্রামে আমার আল্লাহ আমার খুব খুশি আছে আমাকে বড়ই সম্মানিত করেছে আমাকে আল্লাহ কি করেছে বড়ই সম্মানিত করেছে দেখেন না আমার কোন অভাব নেই আল্লাহ আমার উপর খুব রাজি আছে বিশেষ করে ফাঁসেক মুসলিমরা হ্যাঁ মুসলিমরা বা দেখেন বিদাতি পীরেরা আমাদের পিছনে গাড়ির বহর দেখেন না আর আমাদের মরিদানের সংখ্যা দেখেন না জি হ্যাঁ রব্বি আক্রাম আমাদের মতো ইজ্জত কে পেয়েছে আমরাই হক্কানি তাই না আমরাই হক্কানি ধোকা খেয়েছি ধোকা খেয়াছি দল বল ভারী আমার ইজ্জত সম্মান পরীক্ষা করেন দ্বিতীয় রকম পরীক্ষা তার রব কি বলে পরীক্ষা করেন অত পরীক্ষা করতে গিয়ে তার উপজীবিকা রিজিকাকে রিজিক কে আল্লাহ সংকুচিত করে দেয় কাদারা একদের সংকুচিত করা এখানে কি মানে এটা সংকুচিত করে দাও হয়েছিল সংকীর্ণ করে দেওয়া এটা হচ্ছে কাদারা একদের আর কাদার একদের মানে ক্ষমতাবান হওয়া এটা আর একটা অর্থ জি হ্যাঁ কাদার একদের মানে সুপরিমিত করা সুনির্দারকে এখান থেকে কাদার তকদির কে কাদার বলা জি হ্যাঁ তাহলে কাদারের আমরা কাফ দাল রায়ের তিনটি অর্থ জানলাম ক্ষেত্রে অসৎ লোক বলে কাবা মুসলিম সমাজের অসৎ রব্বি আহান আল্লাহ আমাকে চরম লাঞ্ছিত করেছে আল্লাহ তুমি আমাকে পেয়েছো আত্মবালা মুজিব আমাকে খুব লাঞ্ছিত করেছে সমাজে আল্লাহ বলে না বলে না কিন্তু নেক মানুষ কখনই কথা বলবে না আল্লাহ পরীক্ষা থেকে আলহামদুলিল্লাহ অনেক ইনকাম করেছি কেউ এসেছে নতুন ভিসা পাঁচ লাখ 10 লাখ টাকা একটা পয়সা ইনকাম বলবে না বলবে না আরে আলহামদুলিল্লাহ আমার ইনকাম নেই সুস্থ তো আছি অনেকে হাসপাতালে করে আছে ছয় মাস ধরে নড়তে পারে না বলবে না বলবে না তাহলে সতলোক কখন এই কথা বলবে না যে আল্লাহ তুমি আমার এত বড় বিপদ আল্লাহ আমার একটা ছেলে ছিল তাও নিয়ে না আল্লাহ আল্লাহ আমার সব গেল আল্লাহ না অভিযোগ করবে না না তোমাদের এই ধারণা ভুল যে ধন দৌল দুনিয়াতে সুখের সামগ্রী দিলে আল্লাহ খুব রাজি আছে আর দুঃখ আসলে বালা মুসিবত আসলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে আর লাঞ্ছিত করে দিয়েছে এটা ভুল কথা কাল্লা কোশ্চিন কালো এই ধারণা ঠিক না বরং তোমাদেরকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেগুলি করো সেগুলি হচ্ছে যে ভালো কাজ করো আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকো বলছেন বাল্লা টুকরে মনে লিম বরং তোমরা এতিম অনাথকে সম্মান করো না এতিমদের আদর্শ করা উচিত আর দরিদ্রীকে এলাকাবাসীকে জাতিকে উৎসাহিত করবেন আপনারাও এই নেক কাজে অংশ নেন এইভাবে দারিদ্র মোচন করার চেষ্টা করবেন দেশের জাতির গ্রামের অথল না তোর আকলা এবং তোমরা ধন সম্পদ উত্তরাধিকারীদের ধন তোরাস মানে মিরাস তোরাস মানে কি মিরাস আসলে তোরাস ওর ছিল যারা ভাষাবিদ বলছেন তা হয়ে গেছে হয়ে গেছে এখান থেকে তোরা শব্দটি তা কোথাও কিন্তু মাদ দাতের নেই ওয়া এটা আলেমদের জন্য বললাম মাদ্রাসা পড়াদের জন্য বললাম যে খুঁজে পাবে যে তোরা শব্দটি কোথেকে আসলো তোরাস ওরাস ছিল আসলে ওয়া তা হয়ে গেছে তোমরা উত্তরাধিকারদের প্রাপ্য বা সম্পদকে মানে পুরোটাই কেলা যেতে চাও। চাওসাৎ করতে চাও বন্দেরকে না না।। ভাগ ভাইকে বঞ্চিত করে হ্যাঁ। তারপরে করে লিখে নিয়ে নিচ্ছো করছে না করছে না চাচাকে বঞ্চিত করার চেষ্টা করছে যদি বিধবা থাকে ভাই মারা গেছে ভাইয়ের জমিগুলি দখল করে নিয়ে মহিলাকে তাড়িয়ে দিচ্ছে তোকে দেব না কিছু তোর কি আছে যেম আহ মানে সবগুলি তোমার একাই খেয়ে যেতে চাও আত্মসাত করে খেতে চাও নিজের টা খাও আর অন্যটা অন্যকে দাও যার যেটা হক আল্লাহ দিয়েছেন ওটা ওকে দিয়ে দাও ও তাহলে তোরা ধন সম্পদ কি উত্তরাধিকারীদের উত্তরাধিকারীদের অতিরিক্তিকে ভালোবাসো হুবান ভালোবাসা আর জম্মান মানে হচ্ছে খুব বেশি আল কাজির আল জম্ম আল কাজির এই জন্য বিশাল যদি সংখ্যায় জনগণ থাকে আল জম্বুল গাফির জি আল জম্বুল গাফির কাল্লা মোটে এই করা উচিত না এই কাজগুলি তোমরা করবে না কোশ্চিন কালো এরকম করোনা বা এটা করা ঠিক না একদিন তোমাদেরকে হাজির হইতে হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে বিলাসের সামগ্রী শেষ হয়ে যাবে দুনিয়া তিক্তায় পরিণত হবে বলছেন কখন সেটা যখন আখেরাত হবে এ যা দুঃখাথিল আর দু যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ও যা রব্যকা এবং হে মানুষ তোমার রব বসে বিচার করার জন্য আসবেন কি আসবেন কি আসবেন আল্লাহর আশা সাব্যস্ত হইল না হলো না এটা হচ্ছে আহ জামাতে আকি দেয় পকক্ষানি মা তরি দিয়ে আকি দেয় না না না আল্লাহ আসবে না আল্লাহর অর্ডার আছে যা রব্যকে বলেছে যা আমরো রব আল্লা হুকুম আসবে আল্লা আশা আল্লাহর আসার মত কেমন করে আসবে আল্লাহ ভালো জানে ফিয়া ধরন জানা নাই ও যা তোমার রব আসবেন মালাকু আর ফেরেস্তা সাফফান আসবেন সারিবদ্ধ খুলে যাবে ইসামাফাকা ফেরেস্তারা আসবে আকাশের দরজাগুলি খুলে দেবে যেমন অন্য আয়াতে রয়েছে আর সাত আসমানের সাতটি দরজা খুলে যাবে আর সারি বদ্ধভাবে ফেরেস্তারা এসে হাজির হবে বিচার দিবসে নিয়ে আসা হবে জি আর যা মানে আসা আর জিয়া নিয়ে আসা এসছে সেজন্য এখানে সেই দিন জাহান্নামকে তাজাক্কার ইনসান সেই দিন মানুষ যে চক্ষু খুলবে জ্ঞান চক্ষু খুলবে মানুষ সেই উপলব্ধি করবে তাজাক্কার মানে উপদেশ সেই দিন হুশ জ্ঞান হবে যে হাই রে কি করেছি রে বড় অন্যায় সংশোধন করছি কিন্তু জাহান্নামের কতটি লাগাম থাকবে সত্তর হাজার সত্তর হাজার লাগাম থাকবে মা কুল্লে আর এক একটার লাগাম ধরে টান কতজন ফেরিস্তা সাবুন আলফামাল সত্তর হাজার ফেরিস্তা সুবাহ আল্লাহ তাহলে সত্তর হাজার কে সত্তর দিয়ে বোন দেন যে কত ফেরেস্তা নেমে আসবে আল্লাহ রাবুল আলমিনের মালা নেমে আসবেন আর জাহান নামের গর্জন থাকবে থাকবে আর এই ভয়াবহ অবস্থা হবে সে মাঠে আল্লাহ যান আমাদের হেফাজত করেন এবং সেখানকার বারামসিবত থেকে আল্লাহ যান আমাদেরকে বাঁচিয়ে রাখেন তখন মানুষ উপদেশ হজদিকরা কিন্তু তখন উপলব্ধি করে লাভটাই কি হবে কোনো কাজে আসবে না তখনকার উপলব্ধি করা বা উপদেশ নেওয়া কোনো কাজে আসবে না যখন হাসরের মাঠে এইরকম অবস্থা হবে তখন বলবেশরে আল্লা পর কোন চিন্তা হয়নি যে আখেরাতার জন্য কিছু করি সংশোধন করি কিছু ভালো আমল করি আখেরাতের জন্য সম্বল নি কোনো কিছু চিন্তা করিনি জন্মসূদ্র হয়তো মুসলিম পারে কিন্তু তার কোনো চিন্তা ছিল না পেট পেট দুনিয়া দুন এরা বলবে অগ্রিম কিছু পাঠাইতাম হাই ইয়ালাই তানি হাই কাদ্দমতলি হায়াতি যদি এই জগতের জন্য বা এই জীবনের জন্য অগ্রিম কিছু পাঠাইতে পারতাম দুনিয়া থেকে তাহলে আজকে কাজে আসত এখন বুঝতে পেরেছি সেই দিনটা এমন হবে যেদিন আল্লাহ দেওয়ার না। যদি মানব জাতির ইতিহাসে আর সীমাহীন শাস্তি দিয়েছে কোনো মানুষকে তারপর আল্লাহর আজাবের মতো আল্লাহর শাস্তির মতো শাস্তি পৃথিবীতে কেউ দিতেও না দিতে পারে নি এত শাস্তি হবে কাফের মুশরেক এবং আল্লাহর অবাধ্যদের কত কি বেঁধে নিয়ে আসে বাঁধে না বাঁধে না নড়তে পারে না চড়তে পারে না ছেলে এইভাবে ওখানে দাঁড়িয়ে হতে পারে না পারে না যা আপনি কল্পনা করতে পারেন এর চাইতে আল্লাহর বান্ধন আরো মারাত্মক ধরনের হবে তাই আল্লাহ বলছেন আর আল্লা বাঁধনের মত কেউ বাঁধতে পারে না পৃথিবীতে শাস্তি দিতে গিয়ে এত শাস্তি আল্লাহ দেবেন এতক্ষণ পর্যন্ত এখন ভালো মানুষের কথাও শোনেন ভালো সেখানে যে আদর আপ্যায়ন হবে আর সেখানে তাদেরকে সম্মানজনক জীবন দেওয়া হবে তাদেরকে ওয়েলকাম আহলান ও সাহ্লান করা হবে আল্লাহ বলছেন ওখানে আল্লাহ ডাক দেবেন হে প্রশান্ত সন্তোষ ভাজন হয়ে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে কি মানে রাজিয়াতন মানে নিজে রাজি তুমি রাজি হয়ে যাবে আর মারদিয়া মানে হচ্ছে আল্লা রাজি হয়ে গেছেন মারুদইয়া আর রাজিয়া যিনি রাজি হয়ে গেছেন তাহলে জান্নাতি নিজেও সন্তুষ্ট হয়ে যাবে পে মমিন মমিনাত আর আল্লাহও তার তাদের ওপর কি হয়ে যাবে এই জন্য সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহ আল্লাহ বলেছেন সম্পর্কে বলেছেন এবং তাদের কেমন পর্যন্ত যারা সত্যিকার আল্লাহর আর রাজু আনহ আর হয়ে যাবে কারণ সন্তুষ্ট এবং সন্তোষ ভাজনাসমাই সুতরাং তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো মানে এই অন্তর্ভুক্ত হয়ে যাওলি এবং আমার প্রবেশ করো এখানে এই যে ইয়া ইয়া তো হান্নাফসল থেকে শুরু করে আসো আসো আসো বলা হবে ইর্জল আর কখন বলা হবে তিনটি সময় বলা হবে তা তিনটি মত রয়েছে তিনটেই ঠিক একটা বলা হবে কখন মৃত্যুর সময় যখন মরণ আসে তখন চিন্তিত হয় মানুষের আল্লাহ তোমার আর একটা বলা হবে কখন জি হ্যাঁ যখন কবর থেকে পুনরুত্থিত হবে উঠানো হইল তখন জি হ্যাঁ ওই সময় বলা হবে কবর থেকে উঠছে ভয়াবহ অবস্থা প্রেশান جساب نکاش ہوا نام آنا جاکوم জন্নতি এই তিনের কথা বলা হয়েছে